وِإِذَا سُئِلَ عَنِ آيَاتِهِ فَظَاهَرَ غَمًّا إِنَّمَا عَلَى الرَّبِّ ذِمَمُهُ كَلٌّ الله تعالى एग्जांपल দিচ্ছেন উদাহরণ দিচ্ছেন একটি গ্রামের উদাহরণ যে গ্রামটি নিরাপত্তার সাথে তাদের সুখ শান্তিতে তারা ছিল তাদের টানা টানাটানি ছিল না রেজেকের প্রশস্ততা ছিল কিন্তু তারা আল্লাহ নিয়ামত কে মানতে অস্বীকার করলো অস্বীকৃতি দাঁড়ালো আল্লাহ নিয়ামত কে কবুল করলো না ফাঁদাউফ আল্লাহ তালা তাদেরকে দুর্ভিক্ষ এবং ভীতিকর পরিস্থিতির পোশাক পরিয়ে দিলেন তারা অপকর্ম আগে আসলে মক্কায় আল্লাহ তালা নিরাপত্তা দাগা করেছেন সেখানে সারা থেকে ফল ফলাদি খাবার দাবার আসার ব্যবস্থা আল্লাহ চালু রেখেছেন ইব্রাহিম আল্লাহ দোয়া করেছিলেন এটা তারা ভোগ করছিল এনজয় করছিল যদিও মক্কায় কোন ফসল হয় না কিন্তু তারা সবসময় সাপ্লাই তাদের লেগেই আছে কত মানুষ হজমরা করতে যাই শুধু এখনকার জমানায় না জাহেলি জামানায় মানুষ আসত যার ফলে তাদের সাপ্লাই তেমন কোন অসুবিধা হতো না তাদের ব্যবসা বাণিজ্য নিয়ে চলতো কিন্তু যখন নবী করিম সাল্লাহাম আশ্রয়তাবাদ দিলেন তারা যখন মানতে অস্বীকার করলো তখন কিন্তু হিজরত করার আগে আল্লাহ তালা মক্কায় কিছুদিন দুর্ভিক্ষ দিয়েছিলেন এমন দুর্ভিক্ষ যে তাদের এখন না খেয়ে মরার অবস্থা তখন কাপেররা এসে কি বলে কাছে মোহাম্মদ কি করছে তোমার আল্লাহকে কি বললাম তোমার এই শব্দ এখন এরা সবাই তোমার গোষ্ঠীর লোকজন না তুমি কি চাও সবাই মরে যাক আল্লাহ দোয়া করছেন কিন্তু তারপরে দেখা গেল আবার যাইছে তো আল্লাহ তালা ওই তাদের দুর্বিক্ষের কথা এক্সাম্পল দিয়ে বলছেন যে আল্লাহ তালা ওই গ্রামের উদাহরণ ওই জনপদের উদাহরণ দিচ্ছেন মক্কার যেখানে তারা আসিল নিরাপত্তা ছিল তাদেরকে অন্য জায়গায় অনেক যুদ্ধ হতো কিন্তু কিন্তু আল্লাহ নিয়ামত খেলো আর নবীকে পাঠালাম আমার খবর দিয়ে সেটাকে তারা অস্বীকার করে বসলো তখন আমি কি করলাম তাদেরকে শাস্তি দিলাম পোশাক পরে গেল হুম ফাঁকু ফু হুম ফাদাহু আহমিম তাদের কাছে রাসুল এসেছিলেন তাদের মধ্য থেকেই বাইরের কোনো অন্য জায়গার থেকে আরেক ভাষা কোন লোক আসেননি এত সুন্দর করে তাদের আপন বুঝিয়ে দিচ্ছেন এরপরে তুমি মিথ্যা নবী তুমি আল্লাহ আল্লাহ তালা তাদেরকে আজাদ দিয়ে ধরলেন এই কারণেই যে তারা নিজেদের প্রতি জুলুম করছিল অন্যায় আচরণ করছিল তারা ছিল সীমালঙ্ঘনকারী তারপর আল্লাহ তালা আবার তাদেরকে ঠিক করে দিয়েছেন আবার দিয়েছেন দেখি তারা হৃদায়ের দিকে আসে কিনা এরপরে আল্লাহ তালা মমিন বান্দাদেরকে এবার নসিহত করছেন মোমিন বান্দাদেরকে আল্লাহ হালাল রেজেক দিয়েছেন কি সুন্দর হে মমিনগণ তোমরা খাও আল্লাহ তালার হালাল এবং তই আল্লাহ তালার হালাল এবং আল্লাহ তালার এই শুকুর আদায় করো যদি আল্লাহ করতে চাও আল্লাহ দান করেছেন আমরা কত শকুর গুজা করব। আমরা কত হালাল রেজেক খাই কোন হালাম রেজিক খাই না আর হালাল রেজেক গুলো তৈ হারি আলহ কাজ ভালো ভালো জিনিসগুলো হালাল ঘোষণা করে দেওয়া আর যেগুলো খারাপ জিনিস ওগুলোকে হারাম ঘোষণা করে দিয়ে দেওয়া চিন্তা করে দেখেন আল্লাহ তালা আমাদের কত ভালো জিনিস খাওয়াচ্ছেন আমরা খাই গরুর গোষ্ঠ ছাগলের গোষ্ঠ মুরগির গোষ্ঠ আর কিছু লোকে খায় শুকুরের গোষ্ঠ দেখতেই তো বোঝা যায় দুইটা মধ্যে পার্থক্য কি কোনটা তাই আর কোনটা খাবা ইসান কোরিয়া লোকেরা কুকুর খায় চাইনি সাপ খায় সাফের সুপ খায় বানর জন্তরকে মাথার মাঝে পিটা দিয়ে মগজ বাই করে সেটার আবার তারা লবণ টায় কত রকমের না কোন এলাকায় থাইল্যান্ড বিভিন্ন জায়গায় বিভিন্ন পোকা মাকড় ধরে নিয়ে ওইগুলাকে তেলে ফ্রাই করে খায় সুফহান আল্লাহ আর আল্লাহ তালা মু এত পবিত্র জিনিস খাওয়াচ্ছেন সুফহান আল্লাহ তো আল্লাহ তালা বলছেন যে হালাল এবং বা হালাল এবং তৈবার আরেকটা জিনিস আছে যে হালালতা আছে আবার তৈব হওয়া লাগবে তৈব বলতে কিছু জিনিস আছে যেমন মুরগি আমাদের দেশে যেগুলো ঘরে খোলা ছাড়া মুরগি সারাদিন ঘুরে বেড়ায় কিছু কিছু মুরগি আছে একদম নাবাক জিনিস খায় বেশি ওই পায়খানা কোথায় আছে ওইগুলা খায় বেশি করে এরকম কোন কোন মুরগির নেশা আছে এগুলো এগুলাকে বলে জালা এগুলো খাওয়া নিষেধ এরকম যদি হয় তাহলে এগুলো খাওয়া নিষেধ হবে এরকম কোন মুরগি যদি থাকে কি করবেন এখন বিক্রি করে আরেকজন খাবে আপনি খেতে পারবেন না তাহলে এটা যেন বুদ্ধি হলো তাকে ধরে বন্দি করে রেখে সাপ্তাহানিক ভালো তাই এবার খাবার দিয়া তাকে রিফাইন করবেন আর কি ওয়াশ আউট হয়ে যাবে এরপর খেতে পারবেন এইভাবে খাওয়ার ক্ষেত্রে আল্লাহ তালা এত পবিত্র ভালো খাবারগুলো করেছেন আর এগুলো অনেক এখানে অনেক ইংলিশ লোকেরা আমাকে হালাল সবের লোকেরা বলে কোনো কোনো সময় যে অনেক নন মুসলিম হালাল কিনতে আসে তা আমরা জিজ্ঞেস করি তোমরা এগুলো এইগুলো হালাল কিনতে আসো কেন বলে যে এগুলো ফ্রেশ মোর ফ্রেশ মোর ক্লিন এবং তার কারণ হচ্ছে আল্লাহ তালা যে ওই ইয়ে করেন জবাই করার মাধ্যমে প্রবাহিত রক্ত দামান মাতবু হান হ্যাঁ যেটা কথায় একটু পরে আসবে আর দাম আসতেছে সেটা যে প্রবাহিত যে রক্ত জবাই করলে অনেকগুলো ঘটঘট করে বেরিয়ে যায় এগুলো অনেক ক্ষতিকর জিনিস জবাই না করলে এগুলো ভিতরে থেকে যায় আর এগুলোর মধ্যে অনেক জার থাকে একদম ডক্টর আজ মজিদ কাতমি একজন ভালো এই বিষয়ে স্পেশালিস্ট কিন্তু তাদের গরু এগুলো জবই করে না ইলেকট্রিক শখ দিয়ে মেরে ফেলে তারপরে কাটে ওই রক্তগুলো গুলো মধ্যে সব জমে জমে থাকে ধুইলেও এগুলোর জার লেগে আসে এগুলো ক্ষতি আছে তা আল্লা তালা আমাদেরকে প্রবাহিত রক্তকে হারাম করে দিয়ে একদম ক্লিন জিনিস আল্লাহ আমাদের খাওয়াচ্ছেন তাই সেই কথা আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহ অস্ক্রিয়া শুকর আদায় করো যদি সত্যিকার এবাদত করতে চাও যদি সত্যিকার আবেদ হতে চাও তাহলে ভালো আবেদ হতে হলে কি করতে হবে আল্লাহ শকর আদায় করতে হবে বেশি ব্যক্তি জীবনে শকর বেশি আছে আল্লাহ তালা শুক্রিয়া উচ্চারণ করে আবেদ হয়ে গেল আর যে ব্যক্তি খালি কমপ্লেন করে পাহাড়ে অসুকার যাই না কি করে তো দেখি কত ডাক্তারের কাছে গেলাম কোনো লাভ হয় না খালি কমপ্লেন খালি কমপ্লেন নাই তো তার জন্য সে আল্লাহর বেশি ভালো করতে পারল না ভালো আবিদ হতে পারলো না ভালো আবিদ হওয়ার জন্য আল্লাহ তারা শুকর আদায় করতে হবে ফরজ নামাজের পরে যে দোয়াটা সবচেয়ে বেশি করে করতে তাকিদ করেছেন সে দোয়াটা কি আল্লাহ আইন নিয়ে আল্লাহ রেখরে অশোক রেখা ইবাদ আল্লাহ আপনাকে সুন্দর করি ডাকতে আপনাকে ডাকার জন্য আপনার শুক্র আদায় করার জন্য আর সুন্দর করে এবারত কম করা এটা একটা ভালো ইমানের লক্ষণ আল্লাহ তালা এ বাদতের আবেদ হওয়ার লক্ষণ শুধুমাত্র আল্লাহ হারাম করে দিয়েছেন অল্প কয়েকটা জিনিস পৃথিবীর মধ্যে সবচেয়ে যত জিনিস আছে হারাম জিনিস বেশি না হালাল জিনিস বেশি হালাল হারামের সংখ্যা একদম কম তারপরে মানুষ কমপ্লেন করে এত হারাম করে রাখছে খাইতে পারিনা ধরতে পারি না আলাইকুম তোমাদের জন্য তিনি শুধুমাত্র কয়েকটা জিনিস হারাম করেছেন আল মাইটা মৃত মৃত পশু মৃত জানোয়ার যেটা জবাই করা হয়নি এটাকে হারাম করেছেন আর ওলাহিনজি শুকুরের গোষ্ঠ হারাম করেছেন ওামা উহেল ওয়াদ্দাম তারা কি ওয়াদ্দাম রক্ত কোন রক্ত প্রবাহিত রক্ত যেটাকে জবাই করার সময় যে রক্তটা আসে এই সমস্ত দেশে কোন কোন জায়গায় ইউরোপিয়ান কোনো কোন দেশে কি করে এই প্রবাহিত রক্তগুলোকে তারা ধরে রাখে ধরে রেখে এক ধরনের পাইপের মধ্যে ঢুকায় ঢুকায় এগুলো ফ্রোজন করে রাখে এগুলো দিয়ে আবার স্যান্ডউইচ বানাই খায় কি যে অবস্থা মানুষের তো এটা হচ্ছে নাপা না পাকাম এটাকে আল্লাহ নিষেধ করেছেন এখন তারপরে প্রবাহিত রক্ত শেষ হয়ে গেলে অনেক সময় দেখা যায় আমরা ধুই তাহলে রক্ত কিছু থাকলে সেগুলো চলে গেল কিন্তু ধোয়ার পরেও দেখা গেল পাতিলে বসিয়েছেন এরপরে রক্ত একটু বের হয়ে গেছে এটা কি করা যায় এখন কোনো অসুবিধা নেই এটা আর হারামের মধ্যে না খেয়ে এইভাবে যখন পাতলে বসালে একটু ভিতর থেকে আসে আলহামদুলিল্লাহ এটা তো ইম্পসিবল এখন পাতিল থেকে আবার নামা আবার ধো আবার চড়ালেন আবার হয়ে গেছে আবার নামান এত কষ্ট মানুষ না এটা কালা ইগনোর করে দিয়েছেন অসুবিধা নেই এমনকি কোন জায়গায় এমন হয়েছে যে আপনাদের পানি নেয় গোষ্ঠ ধুইতেও পারবেন না তাহলে ওইটা ওই অবস্থা পাক করে খেলেও যায় আসে কারণ যেটা হারাম অংশটা প্রবাহিত রক্ত দবাই করার সঙ্গে বেড়ে চলে গেছে বাকিটা আমাদের একটু রুচি লাগে না ধুলে কেমন খাই সেই জন্য আমরা একটু ধুই আর কি কিন্তু যদি কোনো জায়গায় পানির আকাল থাকে পানির অভাব থাকে তাহলে না ধুইলেও যদি পাক করে সেটাও খাওয়া যায় যাচ্ছে গাদার চিন্তা করবেন না পাতিলে চড়িয়েছেন মুরগির থেকে একটু রক্ত হাডির থেকে বের হয়ে গেল গোস্ত থেকে একটু আসলো নিয়ে যদিও একটু রুচি দিয়ে কেমন কেমন লাগে আর কি কিন্তু এটা শরীরের দৃষ্টিতে আর কোনো অসুবিধা নেই শুকরের কোষ্ঠ গেল ওমা উহিল্লা উহিল্লাহবিহি আর যে জানোয়ার আল্লা হয়েছে এই পশুর গোস্তু খাওয়া পশু হলেও গরু হালাল ছাগল হালাল কিন্তু এটা জবাই করেছে অমুসলিম মূর্তির নামে করেছে বা কোনো নামই নেয় নাই তাহলে এইটা আমাদের জন্য খাওয়া হারাম তাহলে এখন কিন্তু কেউ যদি এমন অবস্থায় পড়ে যায় যেখানে তার না খেয়ে মরবে খাবার কোন হালাল খাদ্য ব্যক্তি বাধ্য হয়ে গেছে যান বাঁচানোর জন্য কিছু হারাম খেতে কারণ হালাল মুটেই নাই জীবন বাঁচানোর মতো কিছুই নাই হালাল খাওয়ার এই ব্যক্তির জন্য সীমা লঙ্ঘন না করে খুব মজা লাগছে তার একটু খাই না কোন যতটুকুন হারাম খেলে যান এত এতটুকুন খাবে অল্প করে আর কালকে আবার একটু জমা রেখে থাকি ফেরিতে রেখে দেই এরকম না করে কোন রকমের যান বাঁচে এরকম করে একটু খেলো তাহলে রাহিম যান বাঁচানোর জন্য এতটুকু যে হারাম খেয়েছে এটা জন্য আল্লাহ তাল্লাহ তাকে ক্ষমা করে দেবেন তিনি দয়া মা এখন এই যে আমরা বিভিন্ন ইউরোপিয়ান দেশেগা পাশ্চাত্য যে সমস্ত গোষ্ঠগুলো সুপার বা নন মুসলিম শপ পাওয়া যায় নন হালাল গোষ্ঠ এগুলো খাওয়া যায় কারণ এগুলোকে শুধু মাত্র হয়েছে। যে তাম আহ কিতাব এক্সেপশন এখান থেকে আল্লাহ তালা আমাদের করে দিয়েছেন খ্রিস্টান এবং ইহুদি যদি কোন প্রাণীকে জবাই করে হালাল প্রাণীকে গরু ছাগল মুরগি ইত্যাদি কোন খ্রিস্টান যদি জবাই করে জবাই করে ইলেকট্রিক না। জবাই করে এবং ইহুদি তাহলে রকম হালাল প্রাণীর গোস্ত খাবেন এটা এখন কারা মেনটেন করে ইহুদিদের মধ্যে মেনটেন্স আছে তাদের এই খাবারটা যেটা তারা যেটা জবাই করে এটাকে কি বলা হয় কোষার কোষারটা তারা কিন্তু একদম আমাদের মতো জবাই করে তাদের তরিকা আমাদের তরিকার মতোই এটা কোষারটা কিন্তু খাওয়া যায় তাই বলে এখন আমরা হালাল বাদিয়ে কষার খাওয়া শুরু করি কি বলেন না আমাদের হালালকে আমরা এখন চালু রাখবো কিন্তু কোন জায়গায় আপনি গিয়েছেন হালাল মার্কেট সেখানে মোটেই নেই কোষার পাওয়া যায় আপনি চাইলে খেতে পারবেন অথবা আপনি এমন এক দূরে গিয়েছেন কোনো খ্রিস্টান বাড়িতে আপনাকে সেই খ্রিস্টান এবং সে জবাই করেছে তার মুরগি জবাই করে আপনাকে খাওয়াচ্ছে আপনি খেতে পারবেন যায়েজ আছে হ্যাঁ এই আল্লাহ নাম ছাড়াও সে যে নামাই করুক সে খ্রিস্টান মনে করে নিজেকে সে ইহুদি মনে করে নিজেকে সে জবাই করে দিল এটা যায় যাচ্ছে এটা একটা তাত্ত্বিক কথা এটা যায় যাচ্ছে এই জিনিসটাকে মিস করা মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে হিসেব কর্দাল হারাম বইয়ের মধ্যে লিখছেন যে এই জন্য যে ইউরোপের মধ্যে গোষ্ঠী যেগুলো পাওয়া যায় যেহেতু দেশ কাজে এগুলো খাওয়া যায় এটা গড়ে হয়ে গেছে এটা ঠিক নয় কারণ এই আপনাকে দুটো জিনিস থাকতে হবে একটা জবাই থাকতে হবে আর একটা হলো সে কোরআনে যেটা বলা আছে ওরা জবাই করলে সেটা তারা তখন জবাই করত এখন জবাই করে না অনেকে কিন্তু আপনি যে শিওর হন জবাই করেছে তাহলে একটা শর্ত পাওয়া গেল আর দুই নম্বর শর্ত হলো যে সে ইহুদি মানে করতে হবে এবং খ্রিস্টান বলে দাবি করবে এই দুটার একটা হল কিন্তু এই সমস্ত দেশে অনেক লোক আছে সে বলে আমি তো আমি এইখানে হিন্দু আছে এখানে অগ্নি পূজার যদি জবাই করে থাকে কোন ঠিক ঠিকানা নাই কাজে এগুলো খাওয়া যাবে না ওই হালাল হারাম বই পড়ে ইউরোপের অনেক আরবরা খাওয়া শুরু করে সমানে আমি গেলে প্রায় ইউরোপে ওই প্রশ্নটা আসে এতে অনেক আরবরা আর তারা খাওয়ার ক্ষেত্রে শর্ত আছে কিনা তাহলে ওমা উহিল বিহি আল্লাহ তালা নামে জবাই করাটাই আমাদের খেতে হবে কথা যে আহলে কিতাবের খাবার ইন থিওরি আছে কিন্তু ইন প্র্যাকটিক্যাল প্রাক্টিক্যালি এটা এখান এই দেশে সুপার মার্কেট থেকে এটা খাওয়া যাবে না কি কারণে দুটো শর্ত হয়তো এখন আজ বাধ্য হয়ে মানুষের উপায়হীন হয়ে গেলে না মরতে গেলে এটা আলাল করা হয়েছে এখান থেকে কোন কোন মশালা ক্রেস করেছেন কেউ কেউ আরো অনেক মশালায় যে জীবন বাঁচানোর জন্য মানুষের খুব জরুরত হয়ে গেলে তখন আর দরুরা তুবি হল মাহাদুরাত অনেক প্রয়োজন হালাল নাই হারাল সারা উপায় নাই যেমন একটা ঔষধ এমন একটা ঔষধ আছে রোগের জন্য এর কোনো বিকল্প নাই এর কোনো সাবস্টিটিউট নাই একমাত্র যে ওষুধটা আছে সেটার মধ্যে অ্যালকোহল আছে ফর এক্সাম্পল তাহলে এটা যদি এইরকম জরুরত হয়ে যায় একটা প্রিন্সিপাল ফোকাহ বের করেছেন আর দরুরা তুবি হল মাহাদুরাত যে একান্ত জরুরত যেটা না হলে মানুষের জীবন বিপন্ন হতে পারে প্রচন্ড কষ্ট হয়ে যেতে পারে এইরকম হারাম জিনিসকে আল্লাতালা কোনো কারণে হালাল করেন এই আয় তার দলিল এখন আসলো যে সেটা মানুষের প্রয়োজনগুলোকে কয়েক কেসেম আছে একদম চূড়ান্ত প্রয়োজনটাকে বলা হয় জরুরা বা দরুরা নেসেসিটি তার নিচে লেভেলে আছে হাজত একটু দরকার এটা না হলে মরবেন না কিন্তু পার্থক্য বুঝতে পেরেছেন বিপন্ন প্রচন্ড ক্ষতিগ্রস্ত হব একটা এত না যে জীবন বিপন্ন হয়ে যাবে এটাকে বলা হয় দরুরা এক নম্বর দুই নম্বরে এক নম্বরে দরুরাত দুই নম্বরে হাজিয়াত তিন নম্বরে হলো এত দরকার না তবে আমার জন্য একটু সৌন্দর্যময় করতে একটু বিউটিফিকেশন মোর ডেকোরেশন একটু সুবিধা বাড়দে। এটা না হলো তহসিনিয়াতভক্ত ফার্স্ট ওয়ান দরুরাত দুই নম্বর হাজিয়াত তিন নম্বর তাহসিনিয়াত। এই শরীয়তের এই তিনটা কায়দা এই আয়াতের আলোকে নেওয়া হয়েছে ফান থেকে দরুর আসে শব্দটা এখান থেকে নিয়ে মনে করেন কোনো কোনো মর্গে হারাল কিন্তু কিছু কিছু হালাল বলেছেন এই হালালের পক্ষে দলিল নাই কারণ জরুরা ছাড়া হালাল তারা বলছেন যে এইরকম যেহেতু সুগরে গোষ্ঠ খাওয়া যায় সেই ক্ষেত্রে এই সমস্ত দেশের বাড়িঘর কিনে একটু মুশকিল আসিবিধায় সুদে নেওয়া যাবে এটাকে শুকুরের গোছের খাওয়া তো বেকার হয়ে রুটিও নাই হালাল কিছু নাই হালাল কিছু নাই তাহলে তো এখন ওই যে শুকুরে গোছ খাওয়া যায় হয়ে গেলো একটুখানি খাওয়া কিন্তু এমন একদিন আসছেন যে আপনার ভাত আছে তরকারি তরকারি কিছু নাই এখন আপনার জরুরত মিটে গেছে হাজত নাই তো আমি তরকারি ভাত খাই নাই খালি ভাত খাই নাই চামনি খাই না খানটা জান তরকারির হাজাত আছে কিন্তু হবে না হবে না তো এখন বলে এটা হলে হাজতের এক্সাম্পল পাইলেন যে তরকারিটা হাজাত আর ভাতটা হলো জরুরত আর তাহাদ কি যে ভাতও আছে একটু তরকারিও আছে কিন্তু এতকে আটকে যায় ভাব ঝোল হ্যাঁ ওইটা যেতে পারবেন না তাহলে এটা হলো এভাবে লেভেল ঠিক করা হয়েছে তো আল্লাহ তালা আমাদেরকে অবস্থা সাংঘাতিক কঠিন হয়ে গেলে আল্লাহ তালা কিছু ছাড় দিয়েছেন কিন্তু এই ক্ষেত্রে আপনার যান বাঁচানোর পরিমাণ অনুযায়ী খেতে হবে এই জন্য আর দরুরা তু এগুলো প্রিন্সিপাল অনেক ক্ষেত্রে আমরা জানলে সুবিধা তা না হলে কোনো ক্ষেত্রে কিছু ফটুয়া পাওয়া হঠাৎ করে মানুষ দিয়ে একটা কোরআন আয়াতের রেফারেন্স দিয়ে একটা ফটুয়া দিয়ে দিল এই সমস্ত আল্লাহ ইনশাল্লাহ খবরদার তোমাদের নিজেদের জবান দ্বারা নিজেরা বানিয়ে বানিয়ে বলো না না জেনে কোরআন হাদিস থেকে যে এইটা হালাল এইটা হারাম যাতে করে আল্লাহ তালার ব্যাপারে তোমার মিথ্যা কথা বলে দিবা মুফতিকে ফতুয়া দিতে হলে কত সতর্ক থাকতে হবে কেন মুফতি যদি বলে আপনার জন্য হালাল আসে কিন্তু যদি আল্লাহর কাছে হালাল না হয় মুফতি যখন হালাল বলে তাকে বলতে হবে যে আল্লাহর দৃষ্টিতে এটা হালাল এইজন্য যারা ফতুয়া দেন তাদেরকে তারা মুআ বলছিলাম আরেকদিন তারা আল্লাহর পক্ষ থেকে ফতুয়ার মধ্যে যারা রব আলিন আল্লাহর পক্ষ থেকে ফতুয়ার মধ্যে সাইন করে ওই সমস্ত আলেমদের জন্য এই কিতাবকে মানে সিগনেটরি আলেমকে মুফতি আল্লাহ এটাকে হালাল বলেন নাই আরেকটা তুমি হারাম বলে দিলা আল্লাহটাকে হারাম বলেননি সাবধান নিজের মন গড়া ভাবে বলো না এই সমস্ত কোরআন হাজি সবকিছু জেনে হালাল বলে দেওয়া যেটা হারাম যেটা হারাম আছে সেটাকে হালাল বলে দেওয়া হালালকে হারাম বলে দেওয়া অনেক বড় দায়িত্ব এটা চাহবাহ একসঙ্গে থাকতেন একশো জন থাকতেন তাবেরা বলতেন যে একজনের ফটুয়া দিতে চাইতেন বলতে ওনাকে জিজ্ঞাসা করেন এত ভয় করতেন লা যারা আল্লাহ তালার ব্যাপারে মিথ্যা কথা আরোপ করে মিথ্যা ফটুয়া দিয়ে দেয় অন্যায় ফটুয়া দেয় তাকে করে না তারা কখনো কামিয়া ভাবে না আমি কয়েকদিন আগে বলছিলাম কিনা যে একটা বিয়ে হয়ে গেছিল বলছিলাম না সিরাতে প্রকাশ করেছিলাম তারা একজন আলমের কাছে জিজ্ঞেস করেছে এক ধরনের নাতিন হয় তাকে বিয়ে করতে পারবে কিনা নাতিন কিরকম হয় নিজের বনের মেয়ে তার মেয়ে মানে আপন বনের মেয়ের ঘরের নাতিন আপন বনের নাতিন এই এখন তাদের দুজনের সঙ্গে ভালোবাসা হয়ে গেছে ইসলামী রক্ষা না করলে কি অবস্থা হয় এরপরে গেছে চোদ্দ জনের হিসাবে তো পড়ে না বিয়ে পড়া গেছে বাংলাদেশ একাণ্ড এই গত তিন তিন চার দিন আগে আসলেন এসে পরে তাকে কিতাবত্র খুলে দেখালাম যে এই অন্যায় কারণ ফোকাহাম এই ব্যাখ্যায় বলেছেন যে বেন ওখ যেমন হারাম মানে বোন হারাম মাহরামের মধ্যে পড়ে চোদ্দ জনের একজন এখন এই বনের নিচে যদ্দুর যাবে বেনুল ওখ বেন বেন বনের মেয়ে মেয়ের মেয়ে মেয়ের মেয়ে যদ্দুর যাবে নিচে ওয়া ইনসাফুলা পুরোটা হারাম এখন বললো যে প্রায় কয়েক কয়েক ছয় মাস হয়েছে ওদের বিয়ে হয়ে গেছে মাথায় হাত দিচ্ছে যে এখন কি হবে উপায় একজন যে এই কথা বললো যে চোদ্দ বিয়েছে কি কাজ করে গেছে বলেন তো দেখি কত জঘন্য কাজ হয়েছে মাফরামের সঙ্গে বিয়ে হওয়া কত মারাতক অপরাধ কাজে আলেমারা যে কি আগুনের উপরে বসবাস করছেন ফতোয়া এত সহজ জিনিস আর লোকেরা অনেক সময় জটিল ফতোয়া জিজ্ঞাসা করে হাঁটতে হাঁটতে বা দেখা হয়েছে ফটোয়া জিজ্ঞাসা করছে বাথরুমে যাচ্ছি ফটোয়া জিজ্ঞাসা করছে এই জন্য এটা বোঝানোর জন্য একজন ইমাম কিতাব লিখছেন আদাবুল মুফতি ওয়াল মুস্তাফতি যে ফটোয়া দিব মুফতির কি কি আদব থাকা দরকার আর মুস্তাফতি যে ফটোয়া জিজ্ঞাসা করে তার কি কি আদব থাকা দরকার এখন খবরদারি ওই কিতাব না পড়ে ফটোয়া জিজ্ঞাসা করবেন না এগুলো এত হালকা জিনিস না সিরিয়াস এইভাবে ফটুয়া দিয়ে দেয় তারা কখনো কামিয়া হবে না মাতা উন কালী লব তারা যদি অল্প কিছু দিনের কিছু সবাই সুযোগ সুবিধা ভোগ করতে পারে কিন্তু কঠিন আজ ইন্ত কোনো সময় সরকারের চাপে ফটুয়া দিয়ে দিতে হয় তাই না শাসক আলমদের থেকে ফটুয়া আদায় করে ছড়তের স্পিরিট এর খেলাফ তো কোনো কোনো মুফতি চাকরি জন্য ফতুয়া দিয়ে দেয় তো মাতা অল্প কয়দিন ভোগ করবা তারপরে কি আছে ওদা বিন আলিম তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে না সালো ল